ডিজিটাল বিভাজন এই অংশে ব্যবহৃত পরিভাষাগুলি বোঝার সুবিধার্থে আমরা আপনাদের সাথে ন্যাশনাল ডিজিটাল ইনক্লুশন অ্যালায়েন্স কর্তৃক প্রণীত সংজ্ঞাগুলি শেয়ার করছি পরামর্শকৃত পঠন ডিজিটাল বৈষম্য ডিজিটাল বিভাজনের ঊর্ধ্বে গ্লোবাল সাউথে প্রতিকূল ডিজিটাল অন্তর্ভুক্তি ধারণার রূপায়ণ প্রাপ্তিস্থান বারোই জুলাই দুই ডিজিটাল বিভাজন কি ইন্টারনেট ব্যবস্থাপনা কিভাবে প্রভাবিত হয় ডিজিটাল বিভাজন হল তাদের মধ্যে ব্যবধান যাদের কম্পিউটার এবং ইন্টারনেটে সহজে প্রবেশাধিকার রয়েছে এবং যাদের তা নেই এই বিভাজনটি হতে পারে গ্রামাঞ্চলে বসবাসকারীদের এবং শহরাঞ্চলে বসবাসকারীদের মধ্যে শিক্ষিত এবং অশিক্ষিতদের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মধ্যে এবং বৈশ্বিক স্তরে অধিকতর শিল্পোন্নত এবং স্বল্পোন্নত দেশগুলির মধ্যে এই বিভাজনের অনেকগুলো প্রভাব রয়েছে যার মধ্যে কয়েকটি হল তথ্য এবং সংস্থানে প্রবেশাধিকারের অভাব ইন্টারনেটে বিশাল পরিমাণের তথ্য এবং সংস্থান রয়েছে যা ব্যবহারের সক্ষম ব্যক্তিদের অনেক সুবিধা দিতে পারে যাদের এই প্রবেশাধিকার নেই তারা শিক্ষা স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থানের সুযোগসহ অনেক ক্ষেত্রে অসুবিধায় থাকে ডিজিটাল সাক্ষরতার বৈষম্য এমন কি যখন ব্যক্তিদের ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার থাকে তখনও ডিজিটাল সাক্ষরতার ক্ষেত্রে ব্যবধান থাকতে পারে ডিজিটাল সাক্ষরতা বলতে বোঝায় ডিজিটাল প্রযুক্তি কার্যকরভাবে এবং নিরাপদে ব্যবহার করার ক্ষমতা এই দক্ষতাগুলি ছাড়া ব্যক্তিরা এমন একটি বিশ্বে অসুবিধায় থাকে যা ক্রমবর্ধমানভাবে ডিজিটাল হয়ে উঠছে অর্থনৈতিক বৈষম্য ডিজিটাল বিভাজন অর্থনৈতিক বৈষম্যে অবদান রাখতে পারে যাদের ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার রয়েছে তাদের প্রায়শই কাজের সুযোগ বেশি থাকে তারা উচ্চ স্তরের শিক্ষা অর্জন করতে পারে এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তাদের আরও বেশি সুযোগ থাকে ইন্টারনেট ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ ইন্টারনেট ব্যবস্থাপনার জন্য সারা বিশ্ব থেকে অংশীজনদের অংশগ্রহণ প্রয়োজন তবে ডিজিটাল বিভাজনের অর্থ হল অনেক মানুষ বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলির মানুষ এই প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করতে অক্ষম এর ফলে বিভিন্ন স্বার্থ এবং দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্বের অভাব দেখা দেয়া নীতিগত সিদ্ধান্ত ডিজিটাল বিভাজন কোন ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তাও প্রভাবিত করতে পারে সিদ্ধান্ত গ্রহণকারীরা যদি প্রাথমিকভাবে এমন গোষ্ঠীগুলি থেকে আসেন যাদের ডিজিটাল প্রযুক্তিতে ভালো প্রবেশাধিকার রয়েছে তাহলে তারা বিভাজনের অন্য পাশের মানুষদের চাহিদাগুলি পুরোপুরি বুঝতে বা বিবেচনা করতে নাও পারেন অবকাঠামো এবং সম্পদ বরাদ্দ ইন্টারনেট অবকাঠামোর জন্য কিভাবে এবং কোথায় সম্পদ বরাদ্দ করা হয় তা ডিজিটাল বিভাজন দ্বারা প্রভাবিত হতে পারে যদি সম্পদগুলি প্রাথমিকভাবে বিদ্যমান অবকাঠামো সহ এলাকাগুলিতে বরাদ্দ করা হয় তবে এটি ডিজিটাল বিভাজনকে আরও বাড়িয়ে তুলতে পারে প্রবেশযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্য ইন্টারনেট ব্যবস্থাপনাকে অবশ্যই প্রবেশযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্যের বিষয়গুলিও বিবেচনা করতে হবে যাতে বিভিন্ন জনমিতির মানুষের কাছে ইন্টারনেট শুধু লভ্যই নয় সাশ্রয়ীও হয় সামগ্রিকভাবে ডিজিটাল বিভাজন ইন্টারনেট ব্যবস্থাপনা এবং যে নীতি ও সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে ডিজিটাল বিভাজন বন্ধ করা একটি মূল বিষয় যা ডিজিটাল প্রযুক্তিতে ন্যাসসঙ্গত প্রবেশাধিকার এবং ইন্টারনেট ব্যবস্থাপনায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সমাধান করা প্রয়োজন ডিজিটাল বিভাজন এই বিভাজন কীভাবে বোঝা যায় এবং এটি কি বন্ধ করা সম্ভব বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর নীচের প্রতিবেদনটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রূপান্তরের সম্পূর্ণ সুফল পাওয়া যাবে না যদি না দেশগুলি তাদের ব্যবসায়ের পরিবেশের উন্নতি অব্যাহত রাখে জনগণের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করে এবং সুশাসন প্রচার করে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পূর্বে উল্লিখিত মৌলিক দিকগুলি শক্তিশালী করা প্রয়োজন এবং এটি করা সম্ভব যদি ডিজিটাল প্রযুক্তিগুলি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈষম্য কমাতে ব্যবহার করা হয় একটি বৈশ্বিক ডিজিটাল চুক্তি সকলের জন্য একটি উন্মুক্ত স্বাধীন এবং নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ এই নথিটি একটি বিস্তৃত বৈশ্বিক ডিজিটাল চুক্তি তৈরির প্রস্তাবের রূপরেখা দেয়া মূল লক্ষ্য হল এমন নির্দেশিকা এবং ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা একটি উন্মুক্ত নিরাপদ এবং জনকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলে যা সার্বজনীন মানবাধিকারের নীতিগুলির সাথে গভীরভাবে সংযুক্ত এবং টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি অবদান রাখে এই প্রস্তাবে মূল ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে যেখানে তাৎক্ষণিক বহংশীজন ভিত্তিক ডিজিটাল সহযোগিতা অপরিহার্য এটি তুলে ধরে যে কিভাবে বৈশ্বিক ডিজিটাল চুক্তি জাতিসংঘের পঁচাত্তরতম বার্ষিকী স্মরণে ঘোষণায় সাধারণ পরিষদের রেজলিউশন পঁচাত্তর এক ডিজিটাল সহযোগিতার বিষয়ে একটি যৌথ দৃষ্টিভঙ্গি তৈরি করার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করতে পারে একটি বৈশ্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক কাঠামোর উপস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে যা ডিজিটাল উপাত্ত এবং উদ্ভাবনের ব্যবধানগুলি দূর করার জন্য প্রযোজনীয় ভিত্তিক প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই জাতীয় কাঠামো একটি টেক্সি ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থাপনার জন্য একটি পূর্বশর্ত প্রাপ্তিস্থান পঁচিশে মে দুই পরবর্তী ভিডিওটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরিন বোকডানমার্টিনের একটি সাক্ষাৎকার ভিডিও 10 মিনিট চুয়ান্ন সেকেন্ড কথোপকথনের মূল বিষয়বস্তু হলো ডিজিটাল অন্তর্ভুক্তি এবং ডিজিটাল লিঙ্গ বৈষম্য দূরীকরণের গুরুত্ব এবং ইন্টারনেট ব্যবস্থাপনার ক্ষেত্রে বহু অংশীজনভিত্তিক মডেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুইটি আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টা প্রাপ্তিস্থান সাতাশে মে দুই